একবিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ডাক্তার ও মাস্টার বেলা ১০টা সাড়ে দশটা ডাক্তার সরকারের বাড়ি মাস্টার গিয়াছেন রাস্তার উপর দোতলার বৈঠকখানার ঘরের বারান্দা সেইখানে ডাক্তারের সঙ্গে কাষ্ঠাসনে বসিয়া কথা কহিতেছেন ডাক্তারের সব মুখে আধারে জল তাহাতে লাল মাছ খেলা করিতেছে ডাক্তার মাঝে মাঝে এলাচের খোসা জলে ফেলিয়া দিতেছেন এক একবার ময়দার গুলি পাকাইয়া খোলা ছাদের দিকে চড়ুই পাখিদের আহারের জন্য ফেলিয়া দিতেছেন মাস্টার দেখিতেছেন ডাক্তার মাস্টারের প্রতি সহাস্যে এই দেখো এরা অর্থাৎ লাল মাছ আমার দিকে চিয়ে আছে কিন্তু উদিকে যে এলাচের খোসা ফেলে দিয়েছি তা দেখে নাই তাই বলি শুধু ভক্তিতে কি হবে জ্ঞান চাই মাস্টারের হাস্য ওই দেখো চড়ুই পাখি উড়ে গেল ময়দারগুলি ফেললুম ওর দেখে ভয় হল ওর ভক্তি হল না জ্ঞান নাই বলে জানে না যে খাবার জিনিস ডাক্তার বৈঠকখানার মধ্যে আসিয়া বসিলেন চতুর্দিকে আলমারিতে স্তুপাকার বই ডাক্তার একটু বিশ্রাম করিতেছেন মাস্টার বই দেখিতেছেন ও একে লইয়া পড়িতেছেন শেষে কিয়ৎক্ষণ পড়িতেছেন ক্যান্স লাইফ অব জিজাস ডাক্তার মাঝে মাঝে গল্প করিতেছেন কত কষ্টে হোমিওপ্যাথিক হসপিটাল হইয়াছিল সেই সকল ব্যাপার সম্বন্ধেও চিঠিপত্র পড়িতে বলিলেন আর বলিলেন যে ওই সকল চিঠিপত্র আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ক্যালকাটা জার্নাল অব মেডিসিনে পাওয়া যাইবে ডাক্তারের হোমিওপ্যাথির উপর খুব অনুরাগ মাস্টার আরেকখানি বই বাহির করিয়াছেন মুঙ্গারস নিউথিওলজি ডাক্তার দেখিলেন ডাক্তার মুঙ্গার বেশ যুক্তিবিচারের উপর সিদ্ধান্ত করেছে এ তোমার চৈতন্য অমুক কথা বলেছে কি বুদ্ধ বলেছে কি যীশু খ্রিস্ট বলেছে তাই বিশ্বাস করতে হবে তা নয় মাস্টার সহাস্রে চৈতন্য বুদ্ধ নয় তবে ইনি মুঙ্গার। ডাক্তার, তা তুমি যা বলো মাস্টার একজন তো কেউ বলছে তাহলে দাঁড়ালো ইনি ডাক্তারের হাস্য ডাক্তার গাড়িতে উঠিয়াছেন মাস্টার সঙ্গে সঙ্গে উঠিয়াছেন গাড়ি শ্যাম্পুকুর অভিমুকে যাইতেছে বেলা দুই প্রহর হইয়াছে দুইজনে গল্প করিতে করিতে যাইতেছেন ডাক্তার ভাদুড়িও মাঝে মাঝে ঠাকুরকে দেখিতে আসেন তাহারি কথা পড়িল মাস্টার সহাস্যে আপনাকে ভাদুড়ি বলেছেন ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে ডাক্তার সে কি রকম মাস্টার মহাত্মা সূক্ষ্ম শরীর এসব আপনি মানেন না ভাদুরি মহাশয় বোধ হয় থিওসফিস্ট তাছাড়া আপনি অবতার লীলা মানেন না তাই তিনি বুঝি ঠাট্টা করে বলেছেন এবার বলে মানুষ জন্ম তো হবেই না কোনো জীবজন্তু গাছপালা কিছুই হতে পারবেন না ইট পাটকেল থেকে আরম্ভ করতে হবে তারপর অনেক জন্মের পর যদি কখনো মানুষ হন ডাক্তার ও বাবা মাস্টার আর বলেছেন আপনাদের যে সায়েন্স নিয়ে জ্ঞান সে মিথ্যা জ্ঞান এই আছে এই নাই তিনি উপমাও দিয়েছেন যেমন দুটি পাতকুয়া আছে একটি পাতকুয়ার জল নিচের স্প্রিং থেকে আসছে দ্বিতীয় পাতকুয়ার স্প্রিং নাই তবে বর্ষার জলে পরিপূর্ণ হয়েছে সে জল কিন্তু বেশি দিন থাকবার নয় আপনার সায়েন্সের জ্ঞানও বর্ষার পাতকুয়ার জলের মতো শুকিয়ে যাবে ডাক্তার ইসৎ হাসিয়া বটে গাড়ি কর্নওয়ালি স্ট্রিটে আসিয়া উপস্থিত হইল ডাক্তার সরকার শ্রীযুক্ত প্রতাপ ডাক্তারকে তুলিয়া লইলেন তিনি গতকল্ল ঠাকুরকে দেখিতে গিয়াছিলেন